TV Bangla মানবতার সমাধান আসসালামলাইকুম বরহমুল আলহামদুলিল্লাহ রবীন্নআলতিনশরফিলমুরসলীন নবীনা মহমদ ওলআহ ও আসহাবিহ আজমায় শমান তো শ্রোতাও দশ মনডো আমরা ইমাম নবাব রহেমাহুল্লর প্রণীত কিতাব রিয়াদুসলেহীন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছে। আজকে আমরা যেই অধ্যায় নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি পূর্বের আলোচনার বাকি অংশ আর সেটা ছিল কিতাব সালাম সালামের অধ্যায় আমরা পূর্বের দর্শে জানতে পেরেছি সালামের নিয়ম কিভাবে সালাম করব। কে আগে সালাম করবে সালামের বিষয়ে প্রয়োজনীয় নিয়মকানুন আমরা ইতিমধ্যে জেনেছি এর পরের যে বিষয়টি আমাদের সামনে ছিল সেটা হলেই যে অনুমতি চাওয়ার নিয়ম কারো সঙ্গে সাক্ষাৎ করতে গেলে অথবা কারো বাড়িতে গেলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এ বিষয়ে আমরা সুরে নূরে ২৭ নম্বর আয়াত আমরা শুনেছি আল্লাহ তালা বলছেন আল্লাহা আল্লাহ তালা বলেন হে ইমান তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমে অনুমতি চাও এবং তাদের প্রতি সালাম প্রদান করো এবং আমরা আবু মুসাল আসারি রাজাল্লাহ তালুর হাদিস শুনেছি নবী করিম সাহসালাম বলেছিলেন আল ইস্তদানুসালাসুন অনুমতি বার পর্যন্ত নেওয়া যাবে প্রথম অনুমতি নিতে হবে যদি সারা দেয় দ্বিতীয়বার তৃতীয়বার তিনবারেও যদি অনুমতি চাওয়ার পরেও যদি ভিতর থেকে কোনো আওয়াজ না পাওয়া যায় অনুমতি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে অনুমতি নেই সেখান থেকে চলে যেতে হবে এবং অন্যান্য রেওয়ায়ত থেকে যেটা আমরা জানতে পারি সেটা হলে এই যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি যখন কোনো বাড়িতে যাবে অনুমতি যখন চাইবে তখন দরজার সামনে দাঁড়াবে না পার্শ্বে দাঁড়াবে পার্শ্বে দাঁড়াবে এবং সাহালবিন সাদ রাজা আল্লাহ তালানু হাদিস আমরা এটা শুনেছিলাম নবী করিমুল্লাম বলেছেন এন নামা জুইলাল আল ইসতেজানুমিন আজলুল বাসার যে অনুমতিটা মূলত এই জন্য এটাকে অপরিহার্য করা হয়েছে আই মিন আজলিল বাসার এটা চোখের কারণে দেখার কারণে যেন কোনো ব্যক্তি হয়তো বা ভিতরে বে পর্দায় আছে স্বাভাবিক কাপড় চুব পড়ে আছে তো সেই ক্ষেত্রে অনুমতি চাইলে সে যখন তার অবস্থাটাকে সম্পূর্ণ ভালো করে নেবে তারপরে অনুমতি দিবে। তো যেন দৃষ্টিপাত না পড়ে যায় কোনো কিছু যেন দেখা না যায় এই জন্য অনুমতি নেওয়ার শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এটাও আমরা জানতে পেরেছি যে রবেঈ বিন জারাস রাজি আল্লাহ তিনি বলেছিলেন যে আমাদেরকে বানিয়া আমের একজন ব্যক্তি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে আমি একসময় নবী করিম সাহসালামের বাড়িতে ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম তো যে বলেছিলাম আ আমি কি প্রবেশ করব তো আল্লাহ নবী সাহা সাল্লাম বুঝতে পারলেন যে এই ব্যক্তি অনুমতি চাওয়া সম্পর্কে জ্ঞান নেই বিধায় উনি ওনার খাদিমকে পাঠিয়ে দিলেন যে তাকে যে কিভাবে অনুমতি চেতে হয় এটা শিখে দাও তো খাদিম এসে বলল যে আপনাকে প্রথমে সালাম করতে হবে আসসালাম আলাইকুম আদহ হল প্রথমে সালাম করে তারপরে বলতে হবে যে আমি প্রবেশ করতে পারবো কি না তো ওই ব্যক্তি তারপরে এভাবেই সে অনুমতি চাইল এবং এই হাদিসটা আমার শুনেছি যে যে ব্যক্তি সালাম না করে যদি প্রবেশ করেছে অথবা প্রবেশের অনুমতি চেয়েছে আল্লাহ নবী তাকে ফেরত দিয়েছে তুমি আবার ফিরত যাও এবং সালাম করে অনুমতি নিয়ে তারপরে প্রবেশ করো এই অনুমতির বিষয়টা এটা শুধু পর পুরুষের জন্য তা নয় প্রত্যেক ব্যক্তির জন্য বিশেষ করে স্বামী স্ত্রী যেই রুমে অবস্থান করে অথবা পিতা মাতা যেই রুমে অবস্থান করে সেই রুমে ঠোকার জন্য দরজায় ঠোকা দিয়ে হোক অথবা সালাম করে হোক অনুমতি নিয়ে প্রবেশ করা দরকার এমনকি নিজের মায়ের কাছে যেতে গেলেও কোন রুমে যদি মা বসে থাকে সেখানেও অনুমতি নিয়ে যাওয়া শূন্য কারণ যখন এই কথাটি আল্লাহনবী সাল বলেছিলেন তখন একজন সাহাবি বলছিলেন হে আল্লাহনবী ইসাল্লাম আমার মার কাছে আমি যাব তারপরে অনুমতি তো আল্লাহনবী বলেছিলেন যে তুমি কি চাও যে তোমার মায়ের কোন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খোলা থাক আর তুমি যা দেখো তার মানে কি তোমার মা একা বাড়িতে অবস্থায় সে বেপরোয়া হয়ে থাকতে পারে তো সেখানে অনুমতি না নিয়ে ঢুকলে মা শরম পাবে কত সুন্দর সিস্টেম স্বামী স্ত্রী রুমে আছে যেই হোক না কেন আপন সন্তান হোক না কেন তাদেরকেও ছোটোবেলায় শিক্ষা দিতে হবে যে তোমরা অনুমতি নিয়ে তারপরে আসো দরজায় সালাম দাও এরপরে বলো আমি আসতে পারি হ্যাঁ আসো তারপরে আস এটা শুধু মেন গেটের জন্য নয় বাড়ির ভিতরেও প্রত্যেক দরজায় যে যেখানে আছে অনুমতি সাপেক্ষে ঢুকলে এটাই বেশি ভালো এবং এটা করা দরকার কোনো ব্যক্তি যদি দরজার পিছনে আসছে সে অনুমতি চাই আর সেক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কে তাহলে কি বলবেন আমি তাহলে বলতে হবে নিজের নাম যে আমি অমুক কারণ আমি তো সবাই আমি আমি বলে থেকে কাউকে চিবে না তো আজকের যেটা পরিচ্ছেদ এই পরিচ্ছেদ থেকে আজকে আলোচনা শুরু হবে সেটা হলেই বাবু বয়ানে মুস্তা মান্তা ফুলান যখন কোনো ব্যক্তিকে বলা হবে যে তুমি কে তখন সে হয় তার নাম নেবে অথবা তার উপনাম নিবে এবং সে এটা বলবে না যে আমি তার নাম নেওয়া মোস্তাহাব এবং সন্ন্যত এ অধ্যায় আলোচনা হবে এ বিষয়ে প্রথম যে হাদিস আমাদের সামনে আছে আনাসিনাজি আল্লাহ আনহু ফি ফিল ইসরা আনাসহুর যে দীর্ঘ হাদিস যে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা মেরাজ করাইছেন আমরা জানি না মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা যে আল্লাহ তালা ওনাকে মক্কা থেকে বাইতুল মকাদ্দাস এবং বাইতুল মকাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমানের নিকড়ে একেবারে সিদ্ধুল মন তাহার পর্যন্ত ওনাকে আল্লাহ আল্লাহতালা মেরাজ করাইছেন আল্লাহ তালা সেখানে ওনাকে নিয়ে গিয়েছিলেন এবং আল্লাহ আল্লাহতালা ওনাকে পাঁচ ওক্ত সলাৎ ফরস করেছিলেন তো নবী করিম সাল্লাহ সাল্লামকে যখন আসমানে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তো সে বিষয়ে বলছেন কালা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল তখন ওই হাদিসটি বর্ণনা করতেছেন বলছেন আমাকে যখন মেয়েরাজে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমাকে প্রথম আসমানে সালাম নিয়ে গেলেন ফাস্তফত জিবরাইল প্রথম আসমানের দরজা খোলার জন্য বললেন দরজা খুলে দেন ফাকইলা ওনাকে জিজ্ঞাসা করা হলো মান হাদা কে আপনি কয়ালা জিবরিল তিনি বললেন আমি জিবরিল কঈলা ওমাম্মা আপনার সাথে কে কয়ালা মোহাম্মদ তিনি বললেন মোহাম্মদাম উনি বলেনা যে আমি বললেন আমি জিব্রিল আর আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাম সুম্মা সাহাদা ইলাস ইসলানিয়া ঠিক দ্বিতীয় আসমান যখন তিনি যাওয়া হলো সেখানেও একই অবস্থা দরজা যখন খুলতে বলা হলো কিরা বলছেন মান হা কে জিব্রিল তিনি বলেন আমি জিব্রাইল ওমাম মা এবং আপনার সাথেকে বললেন মাহাম্মা সালাম ঠিক এইভাবে তৃতীয় আসমানে চতুর্থ আসমানে পঞ্চম আসমানে ষষ্ঠ আসমানে এমনকি সপ্তম আসমান পর্যন্ত যে জায়গায় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কে উনি নিজের নাম নিয়েছেন জিব্রিল আপনার সাথে কে মোহাম্মদ সাহায্যাম তাহলে এই হাদিস থেকে ইমাম নবাব রাহিম আহ্লা উনি যে দলিল নিয়ে এসছেন সেটা হলে এই যে ব্যক্তি কোনো জায়গায় প্রবেশ করার জন্য যখন তাকে বলা হবে যে আপনি কে তাহলে সেখানে সে ওই নাম প্রকাশ করবে যে নামে সে সবার কাছে পরিচিত এখন নামে পরিচিত হোক অথবা কোন উপনামে পরিচিত হোক যেই নামে বা উপনামে মানুষ তাকে সবাই চেনে ওই নাম বলবে যে আমি অমুক এ বিষয়ে আরেকটি হাদিস আন আবি জারর রাদিয়াল্লাহু আনহু قال خرجت ليلة من الليالي فإذا رسول الله صلى الله يمشي وحده ابو ذر রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি কোন এক রাত্রিতে বের হলাম এবং আমি পাই এমনি রাত্রিতে একটু হাঁটা হাঁটি رسول الله صلى الله عليه وسلم يمشي وحده তো আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা একা হাঁটছেন একা فجعلت امشي في ظل القمر امي صادر ساي امي هچلام فالتفت فراني تو الله سبحانه لكم আমার দিকে মুখ ফেরালেন তো আমাকে দেখলেন আমাকে দেখতে পেরে জিজ্ঞাসা করেন من هذا কে بقولت ابو ذر ثلاثة النبي صلى الله عليه قالت اتت النبي صلى الله عليه وسلم و هو يختصل متفقن علی. ام حانی رضي الله تعالى عنها تنی بولن جا امی کنو اک شماع نبی کریم صلى الله عليه وسلم سنگ شاکت کو ترسلن تو دیکھ لام تنی گشل کر چن اور فاطمہ رضي الله تعالى عنها انا کے قاپور دیا گھراؤ کر ریکھ چن اے جو نو خلا ماتھ گشل کر آت چایتے گھراؤ جائے گا گشل বিশেষ করে মহিলার ক্ষেত্রে নদীর পারে যে পুকুরের পারে যে খোলা জায়গায় গোসল করা মোটাই উচিত নয় কারণ খোলা জায়গায় সে সেখানে ভিজা কাপড় পরে গোসল করবে ভিজা কাপড় পরে যখন সে পানি থেকে উঠবে তখন তার শরীরের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় দেখা যায় তো এটা বেপর্দা এই জন্য মহিলাদের জন্য খোলাভাবে এইভাবে গোসল না করে তাদের প্রত্যেকের বাড়িতে আলাদা গোসলখানা হওয়া দরকার এবং চারিপাশে দিয়ে প্রাচী থাকা দরকার সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা অনুমতি চাওয়ার যে পরিচ্ছেদ আছে এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো ইনশা আল্লাহুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্জা নিস Witness Dr. Zakir Naik in a a a A a A Who who was Was the the the first prophet? Was a prophet the first prophet? prophet prophet? prophet prophet one to to read and and write? Did God speak prison? commanded birds, insects and animals? Want to know more? Join us for Stories of the Prophets. <laughs> Nobideh Kahi. Pratirobibar, 16th time, Aapunashamprachar, Shokal Agarota, Bangladesh, <laughs> Peace TV, Banglai. <laughs> Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Shambhan to Shrata odashak mundrali, Aamra birotir purve, Onomotir niyum bishay aamra dhanchilam. তো আমরা শুনছিলাম যে কোনো ব্যক্তি যখন অনুমতি চাইবে এবং তাকে যখন জিজ্ঞাসা করা হবে যে তুমি কে তখন সে তার নিজের নাম অথবা উপনাম নিবে জাবিরাজিয়াহাম তিনি বলেন আমি নবী করিম সাহা নিকটে একদিন আসলাম এবং এসে ওনার দরজায় ঠোকা দিলাম তিনি বললেন মানহাদা কে ফকলথু আনা আমি বললাম আমি ফকল আনা আনা আমি আমি মানি ক আন্নাহু কারিহা হা ওনার এই শুনে যেন মনে হচ্ছিল যে উনি আনা বলাটাকে অপছন্দ করছেন আমি বলাটাকে অপছন্দ করতেছেন আমি বলা ঠিক না কারণ আমি তো সবাই আমি নাম বলো যেন চিনা যাই তো তুমি কে তাহলে এই অধ্যায় থেকে জানতে পারলাম যে অনুমতি চাওয়ারও একটি বিধান আছে তার কিছু নিয়ম আছে সেই নিয়ম সম্পর্কে আমরা হাদিস থেকে কোরআন এর আয়াত থেকে সুস্পষ্টভাবে জানতে পারলাম যে কিভাবে একটা বাড়িতে আমরা ঢুকবো এবং সেখানে কিভাবে অনুমতি চাবো এবং যে কি করব আর আমাকে যদি জিজ্ঞেস করে তাহলে কিভাবে আমি জবাব দেব এরপর নতুন একটি বিষয় আমাদের সামনে আসছে সেটা হলেই বাবু ইসতেহবাব তসমিত ইদাহিদ আল্লাহ وكراهه تشميته اذا لم يحمد الله تعالى وبيان اعداب التشميت والاعطاس والتثويب حسيدوا एवं हाई तोला एवं हासिर उत्तर दवार नियम एवं আদব সম্পর্কে আলোচনা एवं কোন الحمد لله বলে তাহলে তার উত্তর কি الحمد لله না বলে তাহলে কি করব এই বিষয়ে হাসির নিয়ম এবং শরীয়তের বিধান কি এটা আমরা এই অধ্যায় জানতে পারবো ইনশা আল্লাহ আনি হুরারু তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা হাসিকে ভালোবাসেন আর হাই তোলাকে অপসন্দ করেন হাসিকে পছন্দ করেন আর হাইকে অপছন্দ করেন হাইটা আসে অলসতার কারণে হাই আসে শয়তানের পক্ষ থেকে শয়তান এসে অলসতা করে দেয় তখন মানুষের হায় আসে আর হাসি যেটা হাসি যখন মানুষ দেয় তো হাসির কারণে মানুষের শরীরের ভিতরে নতুন ফুর্তি চলে আসে ক্লান্তি দূর হয়ে যায় এবং ভিতর থেকে তার ক্লান্তিটা বের হয়ে চলে আসে তো এজন্য হাসি মানুষের উপকারী আর হাই তাকে আরো অলসতায় লিপ্ত করে দেয় তো আল্লা বলেন যে আল্লাহ তালা হাসিকে ভালোবাসেন হাইকে অপসন্দ করেন তো ঠিক আছে হাইও তো আসবেই হাসিও আসবে কি করতে হবে শুনুন যখন তোমাদের মধ্য হইতে কোনো ব্যক্তির হাসি আসবে তাহলে সে যেন বলে আলহামদুলিল্লাহ সে যেন বলে হাসি আসলে কি বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর প্রশংসা যে আয় আল্লাহ তুমি আমার শরীরের ভিতর থেকে আমার ক্লান্তিটা তুমি বের করে নিয়ে আসলে সুস্থ বোধ করা যায় ফুর্তি আসে শরীরে শরীরে যেন বল পাওয়া যায় শক্তি পাওয়া যায় হাসির পর এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে তো হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয় এটা সন্ন্যত আর ঘাসি দেওয়ার পর যদি কোনো ব্যক্তি আল্লাহাম বলে তাহলে তার এই আলহামদুলিল্লাহ যতজন মানুষ শুনবে সবাই বলবে হাই তোলা যেটা শেতান এটা শয়তান পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে আসে যখন তোমাদের মধ্যে থেকে কারো যদি হাই আসে তাহলে যতদূর সম্ভব হাইটাকে সে প্রতিরোধ করার চেষ্টা করবে হাইকে প্রতিরোধ করার চেষ্টা করবে হাই যেন না আসে সেটাকে বাধা প্রদান করার চেষ্টা করবে কারণ তোমরা যখন হাই তোলো তখন শয়তান হাসে ছয়তান হাসে যে আমি সফল رواه البخاري بخري وعنه أن النبي صلى الله عليه وسلم قال إذا عطس أحدكم فليقل الحمد لله وليقل له أخوه او صاحبه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل يهديكم الله ويسلح بالكم رواه البخاري تو پتوم حديث عمر جانلا حسيد لكي بورتاوه الحمد لله جي شنب شئ بولوه يرحمك الله اي روايتي عريق تو اتركتو شاب دواسي شتاو আবু আল্লাহ তিনি বলেন বলেছেন যখন কোন ব্যক্তি হাসি দিবে তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ তার ভাই এবং তার সাথে যারা আছে যারা আলহামদুলিল্লাহ শুনবে তারা বলবে আর যখন সে তাকে বলবে ফলিয়কুল ইহদি কুমুল্লাহবা আলকুম তাহলে ওই হাসিওয়ালা বলবে তিনটা জানতে পারলাম যে হাসি দিবে সে বলবে আলহামদুলিল্লাহ যারা শুনবে তারা বলবে এআর হামুকাল্লাহ এবং যে হাসি দিয়েছে সে আবার প্রতি বলবে ইহদি কুমুল্লাহ ওয়ুসলে হবা আলহ যখন হাসি আসে আরাম পাওয়া যায় তাহলে শুক্রাদায় করতে পারদুলিল্লাহ এবং তার জন্য অপর ভাই দোয়া করবে হামুক আল্লাহ আল্লাহ তোমার প্রতি দয়া করুক রহম করুক তো যদি আমাকে কেহ দোয়া করে দোয়া দেই তাহলে আমারও উচিত আমিও তার জন্য দোয়া করব। তো আমি কি বলবো কুমল্লা আল্লাহ আপনাকে হেদায়ত করুকা আলহকুম আল্লাহ তালা আপনার সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দেখ তাহলে পরস্পর দোয়া একে অপরকে সালাম দেব এটাও দোয়া হাসি আসবে এটাও দোয়া বাথরুমে ঢুকবো তারও দোয়া আছে সবার আছে প্রত্যেক জায়গায় দোয়া উঁচা জায়গায় উঠছেন তার জন্য আলাদা দোয়া নিচে আলাদা দোয়া কোন জায়গায় অবস্থান করবেন তার জন্য আলাদা দোয়া তো শরীয়ত আমাদেরকে সব বিষয়ে গাইড দিয়েছে যেটা আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে জানবো ইনশাল্লাহ তিনি বলেন কারো হাসি আসবে তাহলে সে জানো আলহামদুলিল্লাহ যদি বলে তাহলে তুমি বলো এরহামুকাল অর্থাৎ যে ব্যক্তি হাসি দিয়েছে তাকে কি বলা উচিত আলহামদুলিল্লাহ আর যে আলহামদুলিল্লাহ শুনবে সে বলবে আহামুকাল এখন হাসি যে দিয়েছে সে যদি আলহামদুল্লাহ না বলে ফালা তুষাম তাহলে তুমি তাকে ইয়ার হামুক আল্লাহ বলো না কারণ আল্লাহ তাকে এমন একটা সুস্থতার একটা মাধ্যম বনিয়ে দিলো আর সে আল্লাহর প্রশংসা করল না তার জন্য দেওয়ার দরকার নেই তো ইয়ার হামুক আল্লাহ ওই ব্যক্তির জন্য বলবে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে আলহামদুল্লাহ কেউ যদি না বলে তাহলে এর হামুক বলা দরকার নেই এটাই বলছেন যে আহাদুকুম ফাহমিদুল্লাহ ফা শাম্মিতুহ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার আরহামুকাল্লাহ বলো ফা ইল্লা মিহামদুল্লাহ ফালা দুশম্মিদু আর যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তোমরা তাকেই আরহামুকাল্লাহ বলো না আর ওহ মুসলিম মুসলিম রওয়ায়েত তো আল্লা নবী একজনকে বললেন এর হামুক আল্লাহ আরেকজনকে এর হামুক আল্লাহ বললেন না হাসির উত্তর দিলেন না পক আল আল্লা দিআামেতহু আতাশাফুলান্তাহু যে ব্যক্তির হাসির উত্তর দেয় নাই ওই ব্যক্তি আল্লা নবীকে জিজ্ঞাসা করছে হে আল্লাহ নবী সালাম আতসা ফুলান ফাশাম্মু অমুক ব্যক্তি হাসি দিল আপনি তার উত্তর দিলেন ও আতস তুফারাম তুষা মেতনি আর আমি হাসি দিলাম আমার উত্তর দিলেন না তিনি বলেন ব্যক্তি আলহামদুল্লাহ আদা আল্লাহ বললেই আর একটা নিয়ম হাসি আসার সেটা হাসি যদি আসে তো আল্লাহ নবীলাম এ সম্পর্কে বলছেন যে আবু হরার তিনি বলেন ও রসদল্লা যখনই হাসি আসতো তো উনি মুখে ওনার হাত রাখতেন হাত রাখতেন আও সাউবাহু অথবা কাপড় রাখতেন আলা ফিহি ওনার মুখে কি রাখতেন হাত অথবা কাপড় যেন এই যে হাসির একটু থুতো সিঁড়ে যায় এটা যেন কোথাও কারো গায়ে না পড়ে আও খফাদাও বিহা সাওতা এবং আওয়াজটাকে একটু স্লো করার চেষ্টা করতেন আওয়াজটাকে একটু নিচে করার চেষ্টা করতেন সাকার রাবি রাবি এটা খফাদা শব্দ ব্যবহার করেছেন অথবা গদ্বা এটা নিয়ে বলছেন এটা রাবি হয় এটা বলছেন এটা এর পরে যেটি নেওয়া সেটা হলো রাজি আল্লাহ বলছেন আবু মুসা রাজি আনহু তিনি বললেন যে ইহুদিরা এসে আল্লাহ নবীর কাছে হাসি দিত কেন হাসি দিত হাসি দিলে আল্লাহ নবী বললাম রাহমকাল্লাহ তোমার প্রতি রহম করুক দয়া করুক তো আল্লাহ নবীর মুখ থেকে দোয়া পাওয়ার জন্য তারা আল্লা নবীর কাছে যে কি করতো হাসি দিত এই আশাই বলতো যেন আল্লাহ নবী আর হামুক আল্লাহ তাদেরকে বলে ফুল তো তিনি বলতেন ইয়াহদি কুমুল্লাহবা আলু আল্লাহ তোদেরকে হেদায়ত দিক কারণ হেদায়ত তো পাওনি এখনো তো হেদায়ত না পেলে দোয়া করা যাবে না মমিন না হওয়া পর্যন্ত তার জন্য দোয়া করা যাবে না তো মুসলমান যদি হাসি দেয় সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার প্রতি উত্তর দিতে বলতে হবে ইয়ারহামুক আল্লাহ আর কোন অমুসলিম যদি হাসি দেয় এবং সে যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জন্য বলতে হবে ইহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালকুম হাদিসটা আবু দাউদ ও তিরমিজিরওত করেছেন এবং হাদিসটা فليمسك بيده على فيه فإن الشيطان يدخل আবু সাইদ খুদ তিনি বলেন রসুলাম বলেছেন যখন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন হাই তুলবে তখন সে যেন তার মুখে হাত রাখে হাই যখন শ্রোতা দর্শক মন্ডলী আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বেদায় নিচ্ছি আল্লাহ রবীন্দিন আমাদের সবাইকে তফি দান করুন আলহামদুলিল্লাহ আসসালাম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 এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আলরায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন শিখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান পা সে পথকে মুসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র বাংলায় নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদম। আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়